بسم الله الرحمن الرحيم وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَجِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُظِلَّ لَهُ وَمَنْ يُظْلِلُهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله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 রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই ঈদের জামাতে আমরা শরিক হতে পেরেছি যার প্রদর্শিত হদায়ত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأظهر إلى المصلى فأول شيء بدع بالصلاة ثم ينصرف ثم يقوم مقام الناس والناس على صفوفهم فأيعزهم ويوصيهم ويأمرهم متفق عليه نبي محمد الرسول الله صلى الله عليه وسلم তিনি ঐদুল ফিতর এবং ঈদুল আজহার জন্য বেরোতেন তিনি মুসাল্লায় যেতেন মুসাল্লা আরবিতে বলা হয় ঈদগাহকে ঈদগাহ যেতেন ফলু শাহ বাদ আবি সালাত প্রথম তিনি নামাজ পড়তেন এর পরে তিনি জনতার দিকে মুখ করে তাদেরকে খুতবা দিতেন ওয়াজ করতেন করতেন করতেন ওয়াজ বলা হয় উপস্থিত মানুষকে তাদের पेने क्रियालाप सम्पर् सतर्क कर हे जनता तुम्हारा पेचने जाम हिसाब से देखे मध्यगुल संशोधन करबी ते बजू सईीम वसैयत करतें ওসইয়তের অর্থ হচ্ছে মানুষকে ভবিষ্যতের কাজ কর্ম সম্পর্কে বলা যা ভবিষ্যতে করতে হবে ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কেও বলতেন আর যে সকল নির্দেশ বিভিন্ন মানুষকে আদেশ নির্দেশ দেওয়ার প্রয়োজন হতো তাও তিনি ঈদের ময়দানে দিতেন মত্তাফাকুন আলেই মেসকাত দ্বিতীয় নম্বর খণ্ড তেরো শত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আমরা পেলাম ঐদ এর নামাজ মুসাল্লা তথা ঐদ গায়ে পড়াই হচ্ছে সুন্নত বিশেষ কোন কারণ অথবা প্রাকৃতিক কোন দুর্যোগ যদি হয় তাহলে কেবলমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ জামাত করেছেন মসজিদে কাল আমি বহু বহু ঈদের নামাজ পড়েছি কিন্তু কোন ঈদের নামাজে আজান এবং একামত দেওয়া হয় নাই আজান এবং একামত দেয়া হবে না এটা ঠিক জামাতে দাঁড়িয়ে জামাতের আগে আজান হবে না কিন্তু ঈদের জন্য মানুষকে ডেকে আনা যায় না ঈদের জন্য মানুষকে ডেকে অন্যভাবে আজান এবং একামত ছাড়া ডাকার পারমিশন দিয়েছেন এভাবে আমরা ঈদের জামাত মাইক্রোফোনে অ্যানাউন্সমেন্ট করতে পারি মসজিদের মাইক্রোফোন থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারি বাড়ি বাড়ি গিয়ে বলতে পারি এ হাদ মাত মুসলিম শরীফের হাদিস মেশকাতের দ্বিতীয় খণ্ড তেরশো তেতাল্লিশ নম্বর হাদিস আখরান যারা ছিলেন রবি আয় রায় এবং তাবেদের ভিতর থেকে হাসানুল বসরি এবং অনেকে একবার তারা কয়েক শত লোক দলবদ্ধ সাহাবাই কারাম যারা ছিলেন তাদের কাছে জানতে আসলেন যে মদিনার নামাজ কেমন। তারা বললেন আপনাদেরকে বারো তো নামাজ পড়তে দেখি কিন্তু আমরা জানতে চাই আপনাদের কথায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথায় তিনি কয়তক পীরি নামাজ পড়েছেন তখনকার সকল তাব ঐরে সাক্ষ্য দেন যে সকল সাহাবারা আমাদেরকে বলেছেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ নামাজ পড়েছেন তাই আমরা সাহাবারা বারোতকে পড়ি আর তাই তোমরা তবে তোমাদেরকে বারোতকি শেখাচ্ছি ইমামা আলিক রহমতুল্লাহ আলীহী বলেন যে সকল আহলে মদিনা এবং তারা বলেন মদিনার এমন কোন ব্যক্তি নাই যে বলল যে তাহলে এই বারো তকবিরে ঈদের নামাজের সাক্ষ্য হচ্ছে রসুলের ইন্তেকালের সময় এক লক্ষ পঁচিশ হাজার সাহাবি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির প্রত্যেক লোকের মুখের বর্ণনা কে তাবে সন্নিবি করা সম্ভব নয় জন্য রসুল সাল্লাহ আলী ওসাল্লামের যে কাজ হাজার হাজার মানুষ জানে এবং হাজার হাজার মানুষ আমল করে আসে ওটাকে বলা হয় তাওয়াতুর যেমন কালেমায় তৈবা আমরা বলি অসদুল ইহ ইহ্না মোহাম্মদ রসুল ইহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ কোন কেতাবে খুঁজে কিন্তু কালেমায় তৈবা যে কথাটা পাবেন না তবু কিন্তু তৈবা কেন মোতাবাতির ওই রসুল থেকে শুরু করে আজ পর্যন্ত কালেমায় তৈবা এভাবেই চলে আসছে এর জন্য কোনো কেতাবে থাকার দরকার নাই মোতাবাতির ईदर नाम सकल है कत बड़े एक लक्ष पचिस हजार लोक नाम लिखते बार बार ठीक एर पर जरा शुने चे, एक लक्ष पचिस हजार कम पक्षे এরপরেও যারা শুনবে তারাও এক লক্ষ পঁচিশ হাজার হবে এতগুলো সনদ এক কেতাবে জোগাড় করা যায় এই জন্য এই সকল সনদগুলোকে বলা হয় মতামাতের তাই বলা হচ্ছে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহি ওসাল্লাম মদিরাবাসীদেরকে যে নামার শিক্ষা দিয়েছিলেন তার প্রথম রাকাতে সাতবার তকবীর বলেছেন আর দ্বিতীয় রাখাতে পাঁচ বার তকবীর বলেছেন রসুল সালাম আবু বকর সাহ করেন প্রত্যেকটি জাতির জন্য একটা ঈদ আছে আর এই মুসলিম জাতির জন্য ঈদের সময় ঈদের অর্থ ঘুরে ঘুরে আসা আবার আসার থেকে দ্বিতীয় নম্বর শব্দিক অর্থ হচ্ছে খুশি এটা কিসের খুশি রসুরম ইদাকানিম ফিত্র এই ঐদের দিন তথা ঐদুল ফিতরের দিন আল্লাহ রব্বুল আলমিন তার কাছেদেরকে ডাকেন ফকাল মালাই কতি এরপরে ফেরেস জিজ্ঞাসা করেন বলেন মা যে সকল লোকেরা এই ঈদে আসার আগে তাদের উপরে যে সকল কাজ ফরোজ ওয়াজিব সুন্নত মোস্তাহ ছিল এ যারা প্রতিপালন করেছে এরপরে ঈদের ময়দানে হাজির হয়েছে বলো আমি তাদেরকে কি পুরস্কার দিতে পারি হে আল্লাহ করেছে রা কিন্তু তার ভিতরে অসংখ্য ত্রুটি রয়ে গেছে রোজা রেখেছে সদকায় ফিত আদায় করেছে অন্য যা কিছু করেছে এর মধ্যে অনেক অনেক ত্রুটি আমরাই দেখতে পেয়েছি এরপরে তুমি যে সকল ত্রুটির কথা জানো সেগুলো তা আলাদা আমরা বলি যে এই ত্রুটিগুলো গুলো মাত্র ক্ষমা করে তাদেরকে এর পুরস্কার পুরোপুরি দিয়ে দেওয়া জি করমিফায় মকানি ল তোমাদের আল্লাহমাত ঠিকই বলেছ কিন্তু আমি এই সকল মানুষের প্রভু আমি বান্দা আমি তাদের প্রভু তারা আমার বান্দা এরা আমার কাছে দোয়ার জন্য আসছে আমার এই অজ্জাতের কসম খেয়ে বলছি আমার শ্রেষ্ঠত্বের কসম করে বলছি আমি যেখানে আছি এই উচ্চ আসনের কসম করে বলছি লউজি বন্নাহম আজকে ঈদের ময়দানে তারা যে দোয়া করবে এই দোয়া আমি কবুল করবই এই দোয়া আমি অবশ্যই কবুল করব। এরপরে যখন এই ঈদের ময়দান ছেড়ে তারা যাবে যার যার ঘরের দিকে আমি বলবো যে আজকে তোমাদের সকল গোনাখাতা আমি মাফ করে দিলাম শুধু তাই না আমি তাদেরকে বলবো ও বদল তু সৈয় হাসারত তোমরা যে সকল গোনাহ করেছিলে যে সকল অপরাধ করেছ ওই সকল অপরাধ কেবল কেবলমাত্র আমি ক্ষমাই করে দেয়নি বরং তার পরিবর্তে তোমাদেরকে আমি করব হাসানাত নেব ও বদল তোমার এরপরে আল্লাহ বলেন ওরা বাড়িতে গিয়ে এমন অবস্থায় উঠবে যেমন ওদের জীবনে আর কোন গোনাহ নাই এই যে গোনাহ মাফ ईदर मैदान गुना माफ हो जावलम्र नूत कपड़ पर खुशी, खुशी। कवलम आनंद उत्सव का ईद नयफुरफ हो जा अनुष्ठान हद य हमारे जीवन ईदर सब चड़ खुशी মেশ তৃতীয় নম্বর খন্ডো উনিশ পচানব্বই নম্বর হদী আল্লাহ আকবর কাল ফরজ রসুল জকাত তমরিন قبل কবুজ উন্নাস মোত্তফাকুন আলী হজরতে ইবন রাহু বলেন তিনি আমাদেরকে ফরজের কথা বলেছেন আর ফরজ করেছেন কে ফরজ করতে পারেন আল্লাহ আল্লাহ ফরজ করেছেন তাই আল্লাহ নবী আমাদেরকে বলেছেন জকাত উল ফিত অর্থাৎ সদকাই ফিত সামিন تمرین এটা খেজুর, জব। এইভাবে করে কোন স্বাধীন মানুষ যদি হয় তার এবং স্বাধীন মানুষের অধীনে যদি কোনো দাস থাকে তার নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এক সাগীর বড়দের অধীনে যে সকল ছোট্টরা আছে এবং বড়দের অধীনে যদি কোনো বড় থাকে অর্থাৎ বাপ তিনি এখন রোজগার করতে পারছেন না সন্তানের রোজগারের উপরে তার নির্ভরশীল এই সকল বৃদ্ধরা এবং ছোটরা সকলের জন্য সদকাই ফিতির প্রত্যেকের জন্য আদায় করা কবল খুরুজ্ঞ নাস অর্থাৎ ঈদ গায়ে যাওয়ার আগে অতএব যারা এই সদকায়ে ফিতির আদায় করেছেন ভালো আর যারা করেন নাই তারা আদায় করবেন এমনটা হতে পারে একটি ঘরে পাঁচটি সদকা ফেতের আদায় করার মতো। কিন্তু তার শক্তি তুকুল সদকা আদায় করতে পারে আর তিনটি পারে না প্রত্যেকটি মানুষের জন্য যে কয়টা পারে সেটাই কিন্তু তার উপরে ফর্জ যা পারে না তা কোনদিন কারো উপরে আল্লাহ রব্বুল আলম চাপান না আল্লাহ আকবর আল্লাহ আকবার। খন্ড সতেরো আমরা যেটা গ্রহণ করি এটা মদিনা মনব্বারায় আড়াই কেজি তারা বর্তমানের এই আন্তর্জাতিক হিসাব কেজি অনুযায়ী তারা তাদের ওখানে আল্লাহ নবী যেটা দিতেন সেটা আড়াই কেজি হিসাবে তারা গণ্য করেছে ये ग्रहण करी जीतु रसुलचित तरफ चले आसमान अब्दुल्ला बस साहेब हिसाब दिए आजी मोबिया रजियाल्ला खलिफा हार पर मदीना के जी अर्थात एक सा दी चल रही বর্তমানের যে গম আছে এটা যদি তোমরা অর্ধেক করে দাও তাহলেও চলবে এটা মুওয়াভিয়া রাজিয়াল্লাহ তালু নিজের কথা নবী মোহাম্মদুর রসল আল্লাহলামের কথা না আপনারা আধুনিক প্রকাশনীর প্রথম খন্ডে সদকাত ফেতের মধ্যে এখানে দেখবেন যে আবু সঈদ হুদরি রজিয়াল্লাহ তালু এবং হাজরতে ইবনোহমার রসিয়ালু প্রতিবাদ করেন যে আমরা নবীর সময় এক সাই দিয়ে আসছি আর এখনো আমরা এক সাই দিয়ে দেব প্রশ্ন ওঠে যে আমরা মূল্য দিতে পারব কিনা আবুদাউল শরীফ এ তৃতীয় চতুর্থ নম্বর খন্ড জাকাতে রোদ্ধায় পাবেন হজরতে ওমর রসিয়াল্লাহ তা আনু বলেন যে আমাদেরকে মূল রাখতে হবে ওই একসা। এক শাক খাদ্যকে মূল রেখে সুবিধার জন্য ওই এক সায়ের মূল্য আদায় করতে পারি কিন্তু কোন একটা মূল্য নির্ধারণ করে সেই মূল্য মোতাবেক আগের থেকে আমরা কিছু করতে পারি না ব্যাপারটা হচ্ছে এক সায়েরই ওইটা মূল দেয়ার সুবিধার জন্য আমরা ওর মূল্য ধরতে পারি এর পরে সেই সময় থেকে এই মূল্য দিয়ে দেওয়ার সূচনা হয়েছে এই মূল্যটা কিন্তু মূল্য হিসাবে নয় ওটা এক সাকে মূল রেখে তার মূল্য হিসাবে আব্বাস মাসাকিন এই সদকাই ফেতের পাবে একমাত্র মিস্কিনরা আরবিতে মিসকিন বলা হয় সেই সকল লোকদেরকে যারা খাবার এবং পরবার জন্য কাপড় থাকবার জন্য ঘর এবং শিক্ষার জন্য অর্থ এই যাদের নেই এই মৌলিক চারটি প্রয়োজন পূর্ণ করার মতো যাদের কাছে অর্থ থাকে না তারাই হচ্ছে মিস্ক কারো কাছে চারটেই থাকে না আর কারো কাছে একটা থাকলে তো আর একটা থাকে না কাপড় চোপড় হয়তো তার পড়ছে কিন্তু বাচ্চাদের যে চিকিৎসা করিয়েছে তার পয়সা তার কাছে নাই অথবা করাতে পারে না চিকিৎসার পয়সা হয়তোবা জোগাড় আছে কিন্তু ছেলেদের বই খাতা কিতাবপত্র স্কুলের ফি জোগাড় করতে পারে না এই রকমের খাওয়া চিকিৎসা বাসিস্থান এবং শিক্ষার যে সংসারে অভাব আছে সেই সংসার বা সেই ব্যক্তি বা তারই কেবলমাত্র এই সাদের পাবে তোলাকিন মাসাকিন সতেরোশো তৃতীয় নম্বর হাদিস আল্লাহবর আল্লাহ আকবর হকমত হাসানা আমরা হাদিস আমাদের জন্য একটি ওসিয়ত হচ্ছে এই যে আল্লাহ তালে সাত করেছেন সুরে আর শেষের দিকে যে তোমরা আল্লাহর দিকে মানুষকে ডাকো অতএব আহলে হাদিস হিসেবে প্রত্যেকটি আহলে হাদিসকে আল্লাহর দিকে তার পরিবার থেকে শুরু করে এই মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে যদি আমরা আল্লাহর দিকে না ডাকি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে দায়ী হব আর ডাকতে হবে বিল হেকমা হেকমতের অর্থ করে অনেকে কৌশল আসলে নয় হেকমতের অর্থ নবী মোহাম্মদ বলেন সুনত তোমরা আল্লাহ নবীর দিয়ে তাদেরকে আল্লাহর পথে আনবার চেষ্টা করো এই চেষ্টা আমাদের সকলকেই করতে হবে আল্লাহ এই তৌফিক দান করুন আল্লাহবরম িয়া কুল্লুহামতরুমতুনিয়া ইমরাত রসুল বলেন শোন দুনিয়ায় সব কিছুই মানুষকে শান্তি দেয় এই মানুষ ব্যক্তি মানুষ নয় গোটা সমাজকে শান্তি দেয় অনেক কিছু সম্পদ অনেক কিছু কিন্তু মহিলারা যদি সৎ এবং মহিলারা যদি ভালো হয় সমাজের সংসারের তাহলে যে শান্তি সেই শান্তির তুলনা পৃথিবীতে কোথাও নাই हजरते आदम आलिस्लुआसल्लम ए हव्वा जब शयान प्रवंचना करते मानुष्ठ से हजरत हव्वासलाम हादी सेयतान कथा विश्वास करार्जन प्रथम ही प्रलुब्ध कर आल्ला कसम को क्योंकि मिथ्याथाते हजरत आदमें तई तो कसम कर कि क्यों मिथ्याथा बोलते पारे? হে পুরুষেরা তোমাদের উপরে দায়িত্ব হচ্ছে এই মহিলাদেরকে সৎ সুন্দর তাদেরকে গড়ে তোলার তোমরা যদি তাদেরকে রাস্তায় বের করতে চাও তাহলে কিন্তু তারা রাস্তায় বের হবে তোমরা যদি তাদেরকে বে করতে চাও তাহলে কিন্তু তারা বে পর্দায় হবে তাদেরকে খারাপ করার জন্য তোমরাই হচ্ছে এই জগতে যথেষ্ট অতএব তোমরা এই মহিলাদের সম্পর্কে সতর্ক থাকবে শোনো ईहुदी जि तुम्हारे धने माने अनेक उन्नत छु ध्वस तहिल दिखे ता दृष्टिपात ना करे महिला ता खराब होते दिए ते महिला तेच्छाचारिणी होते दिए अतए तुम्हारा महिला सम्पर्क सतर्क थको এরপরে আবার আল্লাহ নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লা বলেন শোনো কোন মহিলা যদি তোমাদের কথা না শোনে তাহলে জোর করে যদি তাদেরকে শোনাতে চাও তাহলে কিন্তু একটি বিপদের সম্ভাবনাও আছে মোত্তফা কালেই বাব আশরতুল নিসা বুখারি আল্লাহ নবী বলেন মহিলাদের স্ববাবের মধ্যে কিছুটা বক্রতা আছে मानुषर बड़ दिए ता मानी शर हाड़ खुले नहीं रूपक परिभाषा ताचुट वक्र स्व दिए तैर वक्र स्वभाव थारु तुम्हरा ते के अदिक भलोब अल्लाहनबी वक्रता तोजा करते जेओना जदि तुम्हरा तोजा करते जाओ कसारत कस भेगे जाए आई बदि तुम्हरा बेका होते सहाय करो चिरदिन बेका थोदिन बे सोजा अतए तुम्हारा पुरुष बुद्धिमतार संगे ते साथ व्यवहार कर भी खबरदार तक आघात करा तने कष्ट देना हादसे आल्लाबी ब तुम्हारा रात भर बाहरे थको और महिला तुम्हे जो घरे जेगे काटा एर परसो महिला तुम्हारा चोक रागाई रकम पुरुष के अल्लाह रब्बुल आलमीन ओ प्राण मत निकृष्ट मना करें जमन शुकुर और कुक अतए ये सम्पर्तर्कते ঘরে প্রায় বাচ্চা কাচ্চা মেয়েরা আছে মাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে কিন্তু এই মেয়েদের সম্পর্কেও আমাদের সতর্ক থাকতে হবে ফাইন ফিৎনাত রবীনকে এই মোহিল্পর্ক শতর্ক থাকতে আল্লাহ হরব্বুল আলমিন এই যে দেশ আমাদেরকে দিয়েছেন এই দেশের অবস্থা প্রত্যেকই আমরা জানি যে এই দেশের অবস্থা আল্লাহ হরব্বুল আলমিন আমাদের জন্য ভালো করে দেন আলী হে আল্লাহ দেশের রাজনীতি দেশের অর্থনীতি তুমি সুস্থ করে দাও হে আল্লাহ আমাদের দেশ আজকে আমরা ঈদের নামাজ পড়ছি আমাদের বহু मुसलमान भाईरा ते ई नाम पढ़ते आज कलमी ईदे नमज हा हे अल्लाह देश दिए तज आप ईदे नमज पढ़ी हे अल्लाह कथा हे अल्लाह तुम्हें देश के तुम मनोनी देश हिसे परिणत करो हे अल्लाह तुम्हें हम चरित्रे संशोधन कर दाओ सरकार जरा आसे तुम्हें भार च चे तुम त भ करो तुम मन पुत होते मनपुत होते हे आल्ला सरकार ग सरकारी क्षमत आम जेमन को भलोब तेम कर तलाओ जाते सकल लोकर सुख स्वाच्छंद तुम्हारे अबादत करटते হে আল্লাহ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজকে যে অবস্থায় আছে একটি মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়ে কোন গার্জিয়ান নিশ্চিন্তে থাকতে পারছে না হে আল্লাহ আমরা দেখছি ছেলে মেয়ে আনতে গিয়ে মা এবং ছেলে মেয়ে দুইজন হাইজাক হয়ে গেছে এ তো সেই দেশ আল্লাহ তুমি আমাদের দেশে এই শিক্ষার পরিবেশ তৈরি করে দাও जरा आज के विड़म्बनारृष्टि करेदायत करो और नतुबा तुम्हें तेखने चाओ से नहीं जाओ हे अल्लाह शिक्षांगनेज अस्थिरता अशांति देखते हे आल्लाह तुम्हारे बला छा और एम जगह नाई जो एर प्रतिकार पे सरकार हूक दल होक जरा धिक्कार पासी लांचित हो अल्लाह तुमारिक्षांगन गो तुम्हें एम परेश सृष्टि दाओ से बातचा के पाठार पर जदिनी तश्चिंत काटाते ना ऐला जाए शिक्षा निते कश पे फिर आसलाह तुमारे दुआ हम शिक्षांगन गई शुद्ध और परिवेश सृष्टि कर दाओ হে আল্লাহ হে আল্লাহ সব কিছু সবকিছু হয়েছে যেখানে যেন জাহান্নামের মতো অবস্থার সৃষ্টি হয়েছে আল্লাহ তুমি সকলের অন্তর ভালো করে দাও এবং আমাদের এই পরিবেশটাকে সুস্থ করে দাও পরবার দিঘার আমাদের দেশ বহু গরিব বহু মিসকিন আছে হে আল্লাহ তুমি তাদেরকে সচ্ছল করে দাও যাতে করে তারা অন্যের কাছে দারস্ত না হয়ে নিজের পায়ে তারা দাঁড়াতে পারে আল্লাহমাস মোহাম্মদ আলী মোহামদ ইন কমা সালা ইব্রাহিম ইব্রাহিম মজিদ হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো রব্বাল মিন্ তবাবুর রাহিদ হে আল্লাহ অনেক লোক আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইন্তকাল করেছেন হে আল্লাহ হে আল্লাহ তাদের কবরের সকল আজাবকে মাফ করে দাও হে আল্লাহ হে আল্লাহ তাদের সকলের আজাবকে মাফ করে দাও আমাদের অনেক আত্মীয় স্বজন এবং আমরাও অনেক অসুস্থ আছি হ্যাঁ আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে হ্যা আল্লাহ আমাদের অনেক মা বোন হে আল্লাহ তুমি আমাদের সমস্ত নেকিকে কাবুল করে নাও হে আল্লাহ আমরা যে সকল অপরাধ করেছি সেই সকল অপরাধ তুমি ক্ষমা করে দাও হেয় আল্লাহ তোমার রসুলের সাক্ষ্য আর তোমার ওয়াদা মতো আমরা আমাদের নেকিগুলোর পরিবর্তে হে আল্লাহ নেকি করেছি সেই নেকিগুলো কবুল করো এবং যা বোধি করেছি তার পরিবর্তে তুমি আমাদেরকে নেমা তবাবিমা মোহাম্মদারিকা মোহাম্মদ ইন কমা বারক ইব্রাহিম على ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ونؤمن به عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل হম না বছর পর আবার আমরা এই ঈদের মাঠে সমাবেত হতে পেরেছি নবী মোহাম্মদ রসুলের উপরে লাখো সালাত যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি কাল কদিমতা হুমানে فقال ما هادان اليومان قالوا كنا نلعبوا فيها في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد بدل الله بهما خيرا منها يوم الازحى ويوم الفتر ابو داود نبي محمد الرسول الله صلى الله عليه وسلم মদিনা মোনব্বরাতে এলেন এসে দেখেন মদিনাবাসীরা দুটো দিনে মেলার ব্যবস্থা করে এবং খেলার ব্যবস্থা করে রসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা এই দুই দিনে এই মেলা এবং খেলা করো কেন তখন তারা বলল যে এই মেলা এবং খেলা এটা আমাদের একটি জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি নবী মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম বললেন্লাহ ভিহিমা খায়রা আল্লাহ রব্বুল আলমিন তোমরা মুসলমান হওয়ার পর তোমাদের এই খেলার দিনকে একটি পবিত্র এবং নেকির দিনে পরিণত করলেন তার একটি হচ্ছে ইউমুল আজহা আর একটা হচ্ছে ইউমুল ফিতর মদিনায় মোহাম্মদুর রসুল পর মদিনাবাসীদের জন্য দুই দিনে আল্লাহ রব্বুল আলমিন এই ঈদের ব্যবস্থা করলেন আর সেই ঈদের ব্যবস্থা একটা হচ্ছে এই রমাজানের পরে পয়লা সওয়াল এই দিন আর একটা হচ্ছে কোরবানির ঈদের দিন আখরত আকবার। ঈদের খুশির দিনে তিনি নামাজ পড়তেন এবং এই নামাজ কেরাতের পূর্বে প্রথম রাখাতে সাত বার তকবির বলতেন এবং দ্বিতীয় রাখাতে পূর্বে পাঁচ বার তকবির বলতেন রসুল পরে। মদিনায় এই নামাজ সাত পাঁচ বারো তকবির চলে আসে হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান আলী রাজি আল্লাহ আনহুম এবং সকল সাহাবারা এই নামাজ সাত পাঁচ বারো তকবিরে মদিনায় পড়েছেন এবং আজ পর্যন্ত এই বারো তকবিরে ঈদের নামাজ মনব্বরতে এবং সকল আরব রাষ্ট্রগুলোতে হয় এভাবে যে কাজ রসুল সাল্লি ওসাল্লাম থেকে মদিন মোনব্বরতে আজও চালু আছে যে কাজ আজ চালু আছে আর যে কাজের সূত্র আজ থেকে উর্ধে নবী পর্যন্ত এক আছে আলহিউবাসীদের মধ্যে যে কাজটির ব্যাপারে কোনো কালে কোনো দিন মতবিরোধ হয়নি মদিনায় এমন কাজ যেটা মদিনায় চালু আছে যে ব্যাপারে মদিনাবাসীদের মধ্যে হেজাজবাসীদের মধ্যে কোনোদিন কোন মতবিরোধ হয়নি সেই কাজকে উসুলের পরিবাসায়ের পরিভাষায় বলা হয় মোতাবাতির তো রসুল থেকে শুরু করে এ পর্যন্ত কোনো কালে কখনো বিরোধ হয়নি ঠিক এই তকবীর رسول صلی اللہ علیہ وسلم تھے کہ شاد تکبیری دیر نماز آز پر جن تو چالوا چھے شکھنے کنو دین کنو بیرود ہوئی نائی ای بیرود نہ ہوتکی بولا ہائے حدیث متواتر ای نمازیر ای تکبیر چولے آش چھے اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر اللہ اکبر واللہ, اکبر واللہ الحمد খন্ড পদিসবা ঈদ এবং জুমার খুতবার মধ্যে পার্থক্য আছে হজরতে ইবন মসরউদ্দ রসি আল্লাহ বলেন জমাই রসুল সাল্লাহ দুটো খুতবা দিয়েছেন এবং দুই খুতবার মাঝে তিনি বসেছেন কথা উল কুরআনাস মুসলিম সময় দুটো ছিল ইবনে আব্বাসিনুম্মা খাতাবা সুম্মা নামাজ পড়িয়েছেন সেই ঈদের নামাজে দুটো খুতবা দেন নাই ঈদের নামাজে একটাই খুতবা দিয়েছেন আর আজও মদিনা মনব্বরা থেকে শুরু করে পৃথিবীর সব জায়গায় যারা আরবি জানে এই সব জায়গায় ঐদের খুতবা একটাই হয়ে থাকে মেসকাত প্রথম নম্বর দ্বিতীয় নম্বর খন্ড তের শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসম ইদ কৌম অৌম ফিতিহী বিমলা কত ফল ইমলা কতি মা জজাউ আজীফলু কালো রা জজাউ অঞ্ফ অজর কাল মলায়ী আবীদী ইমি কজু عليهم ثم সুম খরজু অর্জুন ইলদ্ জালি করমিফ বলেন হালিক রসুল সালাম আজ কার এই ফজিলত সম্পর্কে বলেছেন জাল্লাহ রবীন্ন এদের জমাত যখন অনুষ্ঠিত হতে থাকে ফের করেন এবং তাদেরকে জিজ্ঞাসা করেন ওই সকল বান্দারা যারা রোজা আদায় করেছে রোজার মধ্যে অন্য অন্য যা ছিল তা আদায় করেছে সন্নত আদায় করেছে এই সকল গুলো আদায় করার পর তারা ঈদের ময়দানে হাজির হয়েছে হে ফেরা বলো এদেরকে আমি আজ কি দিতে পারি রব্বানা ফেরেস্তারা বলেন হে আল্লাহ ওরা যা করেছে তার মধ্যে শত শত ত্রুটি হয়েছে শত শত বিষয় लक्ष्य ना करोपुरी दिए दुम अनेक बेसि तुम्हें प्रत्येक তুটি বিচ্ছুতিকে যদি তুমি ধরতে থাকো তাহলে ওরা তো কিছুই পায় না তাই আমরা বলছি হে আল্লাহ যা কিছু করেছে এর পুরোপুরি আমলটাই তুমি আল্লাহ রব্বুল বলেন মালাই কাতি হে আমার ফ্রেশ তোমরা আমার বান্দাদের জন্য চাইলে তো এত কমই চাইলে এত কম আল্লাহ রব্বুল আলমিন তখন তার শ্রেষ্ঠত্বের কসম করে বলেন শোন ইজ্জতি জলালি করমি বা ইর্তফা তোমরা যা চেয়েছ তার চেতে আমি ওদের প্রতি রহমতের দৃষ্টিতে করুণার দৃষ্টিতে অনেক অনেক বড় करणार दृष्टे ऊब तुरा मठे दुआ करखफरतर दा करविरा दा कर এই দোয়া করার পর যখন ওরা বেরিয়ে যাবে তখন ওদেরকে আমি বলব আল্লাহম এদের জীবনের সকল গোনাখাতা আজকে মাফ হয়ে গেল। গেলি হে ফ্রেশ তারা দেখে দাও আমার ওই সকল বান্দরা যাচ্ছে যে বান্দাগুলো जान आज के जन्म ग्रहण कर सतान जमन निष्पापे जाए देखो तुम्हरा कतार दिए आजपापरा चले जाकल गोणा खाता माफ हो जा खुशी हमारे सब चे बड़ ईद इला ईद ঈদ হচ্ছে এই খুশি লেমান এই হাদিস ঈদুল বলে বলেছিলেন আমি মনে করি না তাদের জন্য ঈদ যারা কেবলমাত্র নূতন কাপড় উপরে ময়দানে হাজির হয়েছে ইন্নামঈদ মন মকামাল তাদের জন্যে যারা কেয়ামতের সেই ভয়ানক কথা চিন্তা করে ঈদের ময়দানে আল্লাহর কাছে ক্ষমাচে জীবনের সকল গোনাখাতা মাফ করিয়ে নিতে পারল ইন্নামঈদু মন খাফা মকাম আকবর আল্লাহ আকবার। لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحم عن أمعتية رضي الله عنها قالت عمرنا أن نخرج الحيض يوم العيد وزاة الخضور فيشهدون جماعة المسلمين ودعوتهم حضرت أمعتية رضي الله تعالى عنها بالين নবী মোহাম্মিগকে ঈদের ময়দানে হাজির হওয়ার জন্য একদিন বিশেষ ভাবে হুকুম করলেন আমরা বললাম জলবাব আমাদের সকলের কাছে পর্দার কাপড় নাই যা পরে আমরা ঈদের ময়দানে হাজির হতে পারি বললেন হে মহিলারা যাদের কাছে কাপড় আছে ঈদের ময়দানে হাজির হওয়ার মতো তাদের কাছে কাপড় ধার নিয়ে হলেও তোমরা ঈদের ময়দানে হাজির হবে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী আমরা একটি সময় বিশেষ অবস্থায় থাকি এই অবস্থায় আমরা মাঠে গিয়ে নামাজ পড়তে পারব না যেহেতু নামাজ তখন আমাদের উপরে পড়া যায় নাই আমরা যে করবো কি যে দোয়া সেই দোয়াতে তোমরা হোম মুসলমান পুরুষরা যখন দোয়া করবে হে মহিলারা তোমরা ঋতুবতী হলে কি হবে তোমরা নামাজ পড়বে না তাদের দোয়াতে তোমরা শরিক হবে তোমরা বলবে ঈদের ময়দানের এই এই ফজিলতকে উপলক্ষ করে আমরা মহিলাদেরকে ঈদের ময়দানে হাজির করি ঈদের ময়দানে হাজির করার জন্য অনেকে আমাদের সমালোচনা করে কিন্তু এই ঈদের ময়দানে আল্লাহ আলামিন যে কথাটা বলেছেন। তিনি ক্ষমা করে দেন এই রকমের ক্ষমার কথা ঘরে আর কোথাও বলেন নাই তাই বাধ্য হয়ে তাদেরও ক্ষমার প্রয়োজন আছে গোনা মাফের প্রয়োজন আছে সেই জন্যই পুরুষেরা আমরা মহিলাদের সামিল হওয়ার ব্যবস্থা করি আল্লাহ আকবর আল্লাহ আকবার। ঈদের ময়দানে আমাদের বিশেষ হিসেবে আমাদের জানা দরকার আজ দাওয়াত আপনি আহলে হাদিস আছেন যারা আহলে হাদিস নন তাদেরকে দাওয়াত দিতে হবে এটা আহিস একটি বড় বৈশিষ্ট্য নবী মোহাম্মদ আহিস এমন একটি দল যারা কেয়ামত পর্যন্ত সত্যগত মানুষের কাছে পৌঁছাবে सत्य कथा पोचवार दायित्व आहेल हादीस ग्रहण कर हादीस आशेपाशे अने केमन आिंदगी नाम पढ़ें नाम पढ़ार बड़ बड़ मस्जिद तैरी कर नमज पढ़ार बड़ बड़ जमात तैरी कर जमाते नामज पढ़ते आसत आकी दिखा मुसलमान आजादा তারা মনে করে আমরা মুসলমান কিন্তু আকিদের দৃষ্টিতে তারা যে কারা তারা নিজেরাই জানতে পারছে না এবং তোমাদের কি হওয়া উচিত এরা আল্লাহর ব্যাপারে ধারণা পোষণ করে যে আল্লাহ নিরাকার সর্বত্র বিরাজমান অথচ আল্লাহ আলমিন বলেন যে মানুষগুলো বিশ্বাস করে আল্লাহ আল্লাহতালা নিরাকার সর্বত্র বিরাজমান এই আকিদা নিয়ে তারা যত বড় বড় জামাত করুক আর নামাজটা তাদের যত লম্বাই হোক আর এই আকিদা নিয়ে যত বড় বড় মসজিদ তৈরি করুক এই মানুষগুলোর নামাজ রোজা কিছুই হচ্ছে না জিত আল্লাহ সম্পর্কে তাদের আকিদেই ঠিক নাই কোরআন সম্পর্কে তাদের বিশ্বাস নুরুল আনোয়ারের মধ্যে তারা তাদের আকিদা যে আল্লাহ রব্বুল আলমিন জাগায় জাগায় এক এক রকমের কথা বলেছেন তাই ইমাম সাহেবরা আল্লাহ রব আলিনের এক জায়গায় এক এক রকমের কথা কোনটা ঠিক হবে মানুষের জন্য ঠিক এটা ঠিক করবেন কারা ইমাম সাহেবরা নজবুল্লাহমিন দালিক এই ধারণা পোষণ করে কোরআনের মধ্যে এই ভুল তালাশ করে द्वारा कुरान शरीफ शुद्ध करें तरफ पे नाम पढ़ु तरह मस्जिद जो बड़ हक तरफ जमात जत बड़ हक तर नाम नाम हा ब्यापारे तहनशीलतार संगे बुझाते যে আল্লাহর নবী মুহাম্মদ যারা আল্লাহর তাদের জামাত যত বড় হোক তাদের মসজিদ যত চাকচিকপূর্ণ হোক সেই মসজিদ আর সেই জামাতে কোনোদিন মুসলমানদের নামাজ হতে পারে না জি তাদের আঁকি ঠিক না इन्नमान अवसर उम्मी शुकम अल्ला नबी के अल्लाह बोलें तुमार मरणर पर तुम सम्पर्नेक उद्भट कथा जगत मानुष गोल अनेक उद्भट वक्तव्य तुम्हार सामने तुम्हारे तुम्हार जन् पेश करमान अवसर उम्मी शोकम হে নবী আমার এই কোরআনের ভাষায় এদেরকে বলে দাও যে আমি তোমাদের মতই মানুষ তোমরা যেমন মায়ের গর্বে জন্মগ্রহণ করেছো। আমিও তেমন জন্মগ্রহণ করেছি তোমাদের যেমন পিতা ছিল তেমন আমারও পিতা অনাতুন তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি রসুল হাদিস। তিনি বলেন আমি ভুলে উর্ধ নই অংশ আমি ভুল গুলো সংশোধন করে নেই এক শ্রেণীর তারা বিশ্বাস করে যে নবী মুহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম নুরের তৈরি তিনি আক আলাদা মানুষ হ্যাঁ আলাদা কোথায় মাঝে একটাই পার্থক্য সেটা হচ্ছে তার কাছে ওহিনাজেল হয় আর পৃথিবীর কারো কাছে ওহিনাজেল হবে না এই পার্থক্য ছাড়া আর নবী মুহাম্মদুর রসুল যারা বিশ্বাস করে নবী মুহাম্মদুর ও সাধারণ মানুষ তার মানে তিনি নূরের তৈরি এই মানুষগুলোর নামাজ হয় না রোজা হয় না ज है जकत है ना तर क्यों जदि नाम तरफ नाम विश्वास करें तरह के बुझाते कथा कथार मध्य तारम्य पार्थक्य और व्यतिक्रम रल्लाबी हरेक रकम कथा कथा मानुषे प्रजोज्य को कथा मानुष ग्रहण कर स्थिर करते तगत किम सेमाम ठीक कर देवें दु तीन रकम कथार को जो प्रजोज्य नज्ला नबीर भूल संशोधन करार्जिमे आसार प्रयोजन है তাহলে বুঝতে হবে আল্লাহ নবীর চেয়েতে সেই ইমামের মূল্য অনেক বেশি অনেক বেশি নউজ বন্ধুগণ যারা ইমাম আর নবীর মধ্যে এই পার্থক্য সৃষ্টি করেছে যে ইমামরা আল্লাহ নবীর হাদিস দুরুস্ত করেন আল্লাহ নবীর হাদিস সংশোধন করেন এই মানুষগুলো তাদের জামাত तर मस्जिद तेर जा वि मुसलमानुझालादीसरा अतः आहले हादी दायित्व ते ग धीरे धीरे ते बुझान जो भाई तुम जो बड़ ह इमान दिक्कती तुम्हारे आरो हम बंद विश्वास करें शंगे मिलना होई। तले हादिस हादिसमिन मद्रास पढ़ान हादिस विशुद्ध होदिस भूल प्रमाणित क्या दिए আর কেয়াসকে মেনে নিতে হবে হাদিসকে বাদ দিতে হবে এই ধ্যান ধারণার যাদের আছে তাদের নামাজ রোজা জামাত মসজিদ কিছুই বিশুদ্ধ নয় এরা মনে করে এই কোরআন মজিদ আর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস দিয়ে শরীয়ত পরিপূর্ণ হয় নাই এই কোরআন হাদিস देश्ट थे के भी भी भी छे। गुरान आर मानुषर जथेष छतु जो देश इृर विभिन्न जगह छड़िए पड़े तुरान और हादिस द्वारा इसलाम परिपूर्ण नये तेज बहुत इसलम पोछाल तक इसलमर मध्य ता घाटती धरते पे इसलमर भमती धरते पे তাই তারা বলেন শরিয়াত পরিপূর্ণ নয় এই শরিয়াতকে সমাপ্ত করতে হলে এজমা আর কেয়াসের দরকার যারা মনে করেন, আর এজমা কেয়াস দিয়ে সমাপ্ত আর সম্পূর্ণ করার ধ্যান ধারণা পোষণ করেন তাদেরকে বুঝাতে হবে আর সেই বুঝাবে এই আহলে হাদিসরা এরা মনে করেন আল্লাহর দিন কোরআন হাদিস পরিপূর্ণ নয় ফেকাই একটি পরিপূর্ণ দিন তাদের ধ্যান ধারণা তাদের কেতাব কুতুবে স্পষ্ট হয়ে উঠেছে আজ বাংলায় সেগুলো প্রকাশ হচ্ছে ফেকাই হচ্ছে একটা পরিপূর্ণ দিন আর এই পরিপূর্ণ দিন আবিষ্কার করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর কোরআন রসুলের হাদিস পরিপূর্ণ দিন হতে পারলো না যুগ উপযুগী হতে পারলো না ইমাম আবু হানিফা যে ফেকা बंदो मे रखते कथागुलते बुझते भावते এজমা মানে না তারা কাফের সম্পর্কে আল্লাহ তালে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে এদেরকে কারা বুঝাবে একজন ইমাম মনে করেন আমার কাছ থেকে তিনি কেয়া শিক্ষা করতেন দুর্ভাগ্য নবীর যে তিনি আমাকে পান নাই কেতাবসন্না তিনশো আঠারো নম্বর বর্ণনা কখনো দিন হতে পারে মোহাম্মদ ইসলামের এই দিনটা কি কোন নূতন দিন এরা দিন নিয়ে আসে নাই কোন সময় কোন দিন পরিপূর্ণ হয় নাই যদি তাহলে তিনি আমার কাছে শিক্ষা করতেন এই কেয়াস আমি তাকে কেয়াস শেখাতাম কেয়াস যদি তিনি আমার নাও মানতেন মিন কৌলি তিনি আমার কথায় শিক্ষিত হতেন তিনি তো জানেন না আমার কথাই তিনি শিক্ষিত হতেন এবং শিক্ষা আমার কাছে গ্রহণ করতেন কেতাবুস ইমাম আহমদাল রকম তিনশত নিরানব্বই তিনি একবার রক করে বলেন ইমান ও ইমানু আক্রিন বেটাই ইমান ইমান করছ ওই নবীর শ্রেষ্ঠ সাহাবি আবু বকারের ইমান যা भाते बुझते कथा जो कठिन हमले हादी दे के पेश करते बुझाते बुझे तेजे कुरानी अग्रसर करते बेस किचू चेष्ट कर खानिकट चतर तारा इट बीचे आशा करी अपनारा मुक्त हस्ते दिए চাতালের জন্য ব্যবস্থা করুন যাতে করে আমাদের যতটুকু জায়গা আছে এই জায়গাটা যেন আমরা পাকা করতে পারি এর জন্য আপনাদেরই ব্যবস্থা নিতে হবে পয়সা করে যদি উঠায় থাকে বোধ হয় উঠেছে কিনা জানি না আপনারা এতে দেবেন আর বিশেষ করে আমাদের দুই জায়গায় দুইজন ইমাম গত জুমাতে বলেছি এদের তাবিজ নাই মিলাদ নাই খতম নাই অতএব এই দুইজন দুই জায়গাতে দুই খাদেম এই মসজিদে একজন ওই মসজিদে একজন এদেরকে আপনারা